اللهم اذهب عني من الظلمات الى النور صدق আধার থেকে আলোর দিকে বের করে আনেনি এর অর্থ হলো বন্ধু দস্ত অভিভাবক পৃষ্ঠপোষক সহায়ক যে অর্থই করি আমরা সবগুলো আর এই ওয়ালায়াতের বিষয়টা দুই পক্ষ থেকে হয় আল্লাহ যাদের বন্ধু হবেন তারাও আল্লাহর বন্ধু হবে আল্লাহ যাদের বন্ধু হবেন তাদের কেলনা তালা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে তো অন্ধকারের মধ্যে একেবারে এর প্রথম স্তর হল যে কুফুরের অন্ধকার থেকে বের করে ইমানের আলোর মধ্যে তাকে নিয়ে আসে ইমানের স্তরের পর তারপরে মানে পরিপূর্ণ হাকিকত স্পষ্ট হওয়ার জন্য ইমানের প্রথম স্তরে আসার পর ইমানের বৃদ্ধির বিশাল একটা শুধু বিশালই না বরং যার কোন সীমানেই অসীম একটা স্তর আছে ইমানের বৃদ্ধির একটা অসীম স্তর আছে প্রতিটা স্তরেই একজন বান্দা এক ধরনের অন্ধকারের মধ্যে আছে এক ধরনের আলোর মধ্যে আছে ग्रहण एक आलोर मध्य कनेक पर्दा तारने की पर्दा गुपारित हैल पर्दा गु पड़े थे बदामल कारण इमान पर गुनाहर जत ग সবগুলি হইলো জুলুম গুনা যতগুলো আছে সবগুলো কিামতের দিন আধারে পরিণত হবে সবগুলো আধার হবে নূর হুম বাই না হিম যে নেকামল করেছিল ইমানের নূর এবং নূর সেই দিন কিয়ামতের দিন কি করবে মানুষের সম্মুখে থাকবে যে পরিমাণ আমল হবে তার নূর সেই পরিমাণ বেশি হবে নূর বলা হয়েছে যে কারু কারু নূর হবে এমন যে মদিনা থেকে সানা পর্যন্ত বিশাল অঞ্চল আলোকিত হয়ে যাওয়ার মত আর কারু নূর হবে এই পরিমাণ যে তা পায়ের সামনে একটু আলো হবে আমরা টর্চ টি অন্ধকার ছিল না তাদের কোন নূর থাকবে না ইমানের নূর থাকবে সামনে আর নে আমলের নূর থাকবে ডানে অন্যদের তাদের কোনো নূর থাকবে না আলো থাকবে না তারা বলবে আমাদেরকে একটু সুযোগ দাও আমরা তোমাদের নূর থেকে একটু উপকৃত হব যে পর্যায়ের আল্লাহর বলি হবে সে সেই পর্যায়ের কি হবে নূর সম্পন্ন হয় सबकित उद्भासित्लाके आया साधारण सुने रेखो जरा आल्ला तर को भय तर दुख थकबेना আল্লাহর আজমত যার অন্তরে স্থান করে নিবে অন্য কোন কিছু তার সে আর কি থাকবে না প্রভাবিত থাকবে আমরা এখন অনেক সময় দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন শক্তির বাহ্যিক অনেক কিছুর প্রভাবে প্রভাবিত হয়ে লাইন ছেড়ে দেয় আল্লাহওয়ালা যে হবে সেইগুলোর কোনো কিছুই তাকে কি করতে পারবে না প্রভাবিত করতে পারবে না তার মাথার মধ্যে যদি করাত রেখে তাকে দু ভাগ করে দেওয়া হয় তারপরেও তাকে পথ থেকে সরাতে পারবে না আর তার সামনে যদি সম্পদের পাহাড় দেওয়া হয় তার পায়ের মধ্যে যদি স্বর্ণের স্তূপ দিয়ে থাকে তাকে সামুদ করা হয় লুবে ফেলার চেষ্টা করা হয় তারপরেও তাকে লাইন থেকে রাস্তা থেকে কি করতে পারবে না সরাতে পারবে না একটা গাড়ি হারিয়ে দিয়া এক কোটি টাকা দিয়া তাকে একটা প্রতিষ্ঠান করে দিয়ে তাকে রাস্তা থেকে বিচ্ছুত করে ফেলবে দুই চার পাঁচ কোটি টাকা দিয়ে তাকে তার মিশন থেকে দূরে সরিয়ে দিবে এটা সম্ভব জন্য তারা আক্ষেপ করবে না কোনো কিছুকে তারা ভয় করবে না তারা কারা আমানু কারাণুয় যারা ইমান এনেছে এবং তাকুয়ার জীবন ধরেছে তাকুয়ার জীবন কি আল্লাহকে ভয় করে প্রতিটা বিষয় এসে চলে সাদা মাটা তাকুয়ার জীবন পর হেসগারের জীবন আল্লাহকে ভয় করে সে চলে দুনিয়ার মধ্যে তার গায়ে লাগে না উমর উদাহরণ দিয়েছিলেন এটাই যে বনে জঙ্গলে এক ধরনের ঘাস থাকে যেগুলোর কাটা কাপড়ের মধ্যে কে যায় লেগে যায় হাঁটতে থাকে ওই ঘাসের উপরে দিয়ে যখন কেউ চলতে থাকে তখন কি করে সতর্ক থাকে যে আমার কাপড়ে কাটা না লেগে দেয় এই সতর্কতার সাথে চলা দুনিয়ার মধ্যে চলবে দুনিয়া দিয়ে দুনিয়ার আস্তাব গুলিকে সে গ্রহণ করবে দুনিয়ার বিষয়গুলিকে সে ব্যবহার করবে কিন্তু সতর্কতার সাথে। এটার আবার বিভিন্ন স্তর হবে যে যেই পর্যায়ের নেকামল সমৃদ্ধ হবে যেই পরিমাণ বদ আমল সে পরিত্যাগকারী হবে সেই পরিমাণ তার অন্তর্কে হবে তার আলোকিত হবে আলোকিত হওয়ার একটা নূন্যতম পর্যায় বলি এটা বলেছেন ওয়া যে অসহায় নারী পুরুষ শিশুদের জন্য তোমরা কেন যুদ্ধ না। যারা এই কথা বলে চিৎকার করতেছে যে জুলুম এর দ্বারা আবাদ এই জনপথ থেকে আমাদেরকে তুমি কি করো উদ্ধার করো এবং এই জন্য আমাদের জন্য তোমাদের তোমার পক্ষ থেকে কোনো নির্ধারণ করে দাও সাহায্যকারী নির্ধারণ করে যারা প্রকৃত অর্থে আল্লাহওয়ালা হবে আল্লাহর এই সৃষ্টির সাথে প্রতি যে একটা আল্লাহ ডাক এই ডাকের সহায়তায় তারা কি করবে এগিয়ে আসবে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর বান্দাদের সাহায্যে তারা কি করবে এগিয়ে আসবে এই এগিয়ে আসতে গিয়ে তারা আসলে প্রার্থী হবে কার কাছ থেকে তাদের দৃষ্টি থাকবে কার দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে যদি দৃষ্টি থাকে তাহলে কিতালের পথে তাদের আর কোনো কি নেই বাধা নেই এখন আমরা দেখেন আমাদের বাস্তব সমাজের মধ্যে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ইসলাম প্রতিষ্ঠিত নাই কুহুরী বিধান প্রতিষ্ঠিত তারপর মুসলিমরা নির্যাতিত মুসলিমদের ধন সম্পদ কাফের মস্য একটা কি করতেছে ছিনিয়ে নিচ্ছি তারপরে যে সিস্টেমের উপর আমরা জীবনযাপন করতেছি আসলে কি ইসলামী জীবন ব্যবস্থা এটা ইসলামী জীবন ব্যবস্থা না থাকার কারণে স্বাভাবিক দুনিয়াবি মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমাদের যে অধিকারগুলো ছিল সেগুলো থেকেও আমরা কি বঞ্চিত একটা ইসলামী রাষ্ট্রের বিধান কি এই যে আমরা যে রাষ্ট্রের কী দেই আমাদের এই রাষ্ট্রগুলো যে চলে ট্যাক্সের মাধ্যমে না ট্যাক্স ডাকার থেকে নেই জনগণ থেকে নেই ইসলামীতে তো অবশ্যই যে হাদিসের বলেছেন যে কোন ব্যক্তির সম্পদ তার মনের খুশি সারা গ্রহণ করার কিনে অবকাশ নাই লমরি ইন মুসি ইন ইল্লা ইন ইল্লাফসিহী কোন মুসলমানের সম্পদ গ্রহণ করা তার মনের খুশি সারা এর কিনে অবকাশ নাই হালাল না স্বয়ং রাসুল সাল্লাম পর্যন্ত এক সময় সাহাবিদের এক জামাতের থেকে তাদের গোলাম গুলো নেওয়ার প্রয়োজন পড়েছে তাদেরকে বলেছেন যে তোমাদের গোলামদেরকে ছেড়ে দাও আজাদ করে দাও তখন বলেছে যে হ্যাঁ আমরা স্বতঃস্ৰত ভাবে আজাদ করে দেব তখন রাসুল সাল্লা কি বললেন যে না এইভাবে ব্যাপক সাধারণ মানুষের মধ্যে বা তার যে এলাকার নেতৃত্বে যারা আছে তাদের সাথে কাছে গিয়ে নিজের এই স্বতঃর্ততাটা কি করবে ব্যক্তিগতভাবে বলে দিবে যে হ্যাঁ আমি স্বতঃস্ফূর্ত দিয়ে দিলাম এবং প্রত্যেক তার অধীনস্থ ব্যক্তি থেকে এই বিষয়টা জেনে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা চুপ রয়েছ বা কে ব্যাপক মজলিসে না হলে প্রতিবাদ করতে এটা তো আমার জানা নেই স্বয়ং রাসু সাল্লা পর্যন্ত সাহাবিদের এই সম্পদটা নেওয়ার ক্ষেত্রে কি করেছেন এতটুকু সতর্ক অবলম্বন করেছেন এটা শুধু সতর্কতা এই ছিল না এটা শুভের বিধান মুসলমানের মাল তার মনের খুশি ছাড়া নেওয়ার কিনে অবকাশ নেই আর সেই ক্ষেত্রে এখন তারা যে কোনো বিষয় জনগণের উপর ট্যাক্স হিসেবে কি করতেছে চাপিয়ে দিচ্ছে এই জন্য ফোকা একরাম বলেছেন যে ট্যাক্স প্রচুরকারীদেরকে হত্যা করে ফেলা এটা কি বৈধ এটা একটা পরিষ্কার যে কোনো আমিরের প্রয়োজন নেই কোন জমাতের প্রয়োজন নাই ট্যাক্স শোষণকারী পাইলে থাকে কি করে ফেলবে হত্যা করে ফেলবে এটা বৈধ এটা আসলে আয়কর বিভাগ যে এই যে ট্যাক্স পদ্ধতি এটা আসলে এর মূল কাঠামোটা কি জানেন কাঠামোটা হলো জনগণকে বোকা বানাইয়া তাদের উপার্জনের একটা অংশ নেয়া তারা সেনাবাহিনী লালন পালন করে তাদের বাহিনী লালন এই বাহিনীর শক্তি দিয়ে জনগণকে ওই ট্যাক্সটা দিতে কি করে বাধ্য করে এটা হলো তাদের জুলুমের একটা হাতিয়ার এখন আর কিছু বলতে পারে না স্র হাসি মনেই দিতে হয় এটা খুশি মানে মুখে দিয়ে হাসি দিয়ে দিতে হয় আল্লাহ সরকার তুমি পরিচালনা করবে সরকারের জন্য কি মানুষের ব্যক্তিগত সম্পদ ছাড়া দেশের অনেক সম্পদ আছে না সেইগুলো ব্যবহার করে সুস্থ বিতরণের মাধ্যমে এখন যে ওইভাবে দিতে পারবে এটা জন্য আসবে তারা মৌখিক কিন্তু এটা জনসেবার জন্য আমরা কি করতেছি ভোটের দ্বারা ইতেছি চেয়ারম্যান হইতে চাইতেছি মেম্বার হইতে চাইতেছি এমপি হইতে চাইতেছি অর্থাৎ আমার বাপদাদার সম্পদ আছে আমি সেগুলো খেয়ে খেয়ে জনগণের কি করতে পারবো সেবা করতে পারবো মৌখিক দাবি এটা কিন্তু আসলে বাস্তবে কি এটা করে এবং এটাই ইসলামের স্বাভাবিক রীতি এটাই যে যাদের সামর্থ্য আছে তারা ইসলামের এই সেবাগুলো দিবে সাহাবি করছেন এখন আফগানিস্তানের মধ্যে সাধারণ যে যুদ্ধ করেছে নিয়মিত কোনো বেতন পেয়েছে তারা কি করেছে যাদের যে সামর্থ্য ছিল এই সামর্থ্য নিয়ে তারা নেমেছে নিজের নিজের যেই উপার্জন ছিল এই উপার্জন থেকেই নিজেরা চলেছেন এরপরে যুদ্ধ করেছে দিনের জন্য দেশের জন্য মানুষের জন্য ঠিক এই সরকারের যারা থাকবে ওসিয়ত করে গেছেন যে পরিমাণ ভাতা নিয়েছি আবার উমুক জমুইটা বিক্রি করে এই ভাতা সরকারি কোষাগারে কি করে দেওয়া হবে জমা করে দেওয়া হবে তারপরও নিতে পারলে তার কোন যখন যদি কোন এটাও আবার ফুকা হেকাম লিখেছেন হ্যাঁ যদি কাজে কীতে খেসে আর কাজ যদি কেউ ইনভলভ হয়ে যায় কেউ ব্যস্ত হয়ে যায় নিজের সংসারের কাজ না করতে পারে এবং জন্য তার কি অপরিহার্য তখন যাদের জন্য সে কাজ করবে। তাদের থেকে মতো কি করতে পারে। পারে। খরচ নিতে বাস্তবে বলেন একজন মানুষের স্বাভাবিক চলার জন্য আর কি পরিমাণ খরচের প্রয়োজন পড়ে শুধু সরকারি কর্মকর্তারা কর্মচারীরা যদি এতটুকুর উপর তারা কি থাকতো সীমিত থাকতো মানুষের থেকে ট্যাক্স নেওয়ার কোন প্রয়োজন পড়তো কোনো প্রয়োজন করতো না ইসলামের সিস্টেমটা হলো এটা এরপরে খনিজ সম্পদগুলো গুলো এগুলো তারা বিতরণ করতেছে বেতন সেগুলিতে আসবে না আছে আমদানি সেগুলিতে আসতেছে না তো জনগণ থেকে ট্যাক্স নেওয়ার কোনো কিনে অবকাশি নেই এটি হলো তাদের অতিরিক্ত আরেকটা হল না বিষয়টা এমনই সবটাই তো জিজিয়া হাজনা ট্যাক্স এটা হ্যাঁ সরিয়তে অমুসলিমদের থেকে একটা আছে অমুসলিমরা যদি মুসলিমদের ভূমি চাষবাস করে তারা এটা যে আবাদ করে সেটা থেকে উপকৃত হয় তাহলে তাদের থেকে খারাজ আছে শরীয়তে বিধান যে খারাজ নিতে পারবে খারাজের আবার খাত আছে এই খারজ থেকে তারা নিজেদের বেতন নিতে পারবে মুসলিমদের থেকে অবসর নিতে পারবে অসরটারও একটা খাত আছে মুসলিমদের মধ্যে আবার কি করবে এটা কল্যাণমূলক কাজের মধ্যে কি করবে ব্যবহার মুসলমানের উপর তো কোন এখন নেই না এটা তাদের একটা এইভাবে মানুষদেরকে পুরা উমকে তারা জুলুম এর স্বীকার করে রেখেছে না আল্লাহর বিধান দিয়ে তাদেরকে করতেছে না সেই সেই জুলুম তো আছেই এই জন্য কম যে একজন মানুষ নিজের কষ্ট শ্রম ব্যয় করে পয়সা উপার্জন করবে আর একটা অংশ তারা কি করবে নিয়ে যাবে এই অধিকার কারণে তারা দেন নাই তাদেরকে এটা পরিষ্কার এই জন্য মানে সিরিকের গুণার সাথে এক হাদিসের মধ্যে আসছে যে মানে মারাত্মক গুণা এর অন্তর্ভুক্ত করেছে সাহাবে মাক্স এর গুণা কি হালাল করা কোন পর্যায়ে নিয়ে গেছে শুধু এক বিষয়ে কত বিষয়ে জুলুমটাকে এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যে এখন এই জুলুমের মানে কেউ যদি অংশগ্রহণ না করতে চায় তার বাঁচার কোনো কিনাই ব্যবস্থা সে ঘৃণিত সে অপদস্থ লাঞ্চিত যেন তার উপর হক তাদের এইটাই আসলে ওই তাদের এখন এই জুলুমের পয়সা নিয়ে বাহিনী পালতেছে বাহিনী তাদেরকে আবার কি করতেছে সহায়তা করতেছে তাদের এই জুলুম বাহিনী তো জুলুমের একটা ভাগ পাত এই যে সাধারণ জনগণকে জুলুম করার একটা সিস্টেম হলো এটা এদের মোকাবেলায় আল্লাহ অনুভূতি যার আছে আল্লাহর আজমত যার ভিতর আছে আল্লাহ মিল্লাদা যান যে আল্লাহর ওলি হবে বলল অমরের যে সারা পৃথিবী তাদের মোকাবেলায় আসলো আমেরিকা আসলো তার জব কি হয় যে আমেরিকা বোমা ফেলবে কত কিলোমিটার থেকে এর উপরে বক্তব্য না এটা তাদের বাস্তব বক্তব্যের পণ্ডিতির জমা খরচ তো অনেক সহজ কিন্তু বক্তব্য না দিয়ে কাজে পরিণত করে দেওয়া এটাই হলো ওনার এটা দেখিয়েছেন এবং সেই আল্লাহ তাল্লার উপর যেমন ভরসা করেছেন আল্লাহ তালা তার ভরসার লাজ কি করেছেন রক্ষা করেছেন ইন্তানসুরুল্লাহ ইয়ানসুর কুম আল্লাহকে যদি সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আজকে আমাদের দেশে বড় একটা আলোচনার বিষয় হয়ে আছে এটা যে আসলে কেতালই তো কর্তব্য আমাদের জন্য ইসলামের নিজামকে ফিরিয়ে আনার জন্য এই জুল জুলুমের কী করার জন্য অপসারণের জন্য কিন্তু খেতাল করতে তো আমরা সক্ষম না ক্ষমতা তো আমাদের নাই এই জন্য আমরা কি করতেছি তিতাল বাদ বিভিন্ন কাজ করতেছি এই আলোচনাটা আমাদের দেশে এখন ব্যাপক হয়ে আসে না এই ধোকায় মধ্যে কেন এই জন্যই যে আসলে কি আল্লাহ প্রতি ওই ভরসা আল্লাহর বিধানের প্রতি ওই আস্থা নেই দেখে আল্লাহ শত্রুদের শক্তিটা কিন্তু আল্লাহর শক্তির দিকে কি নাই দৃষ্টি নেই এক জন মানুষও যদি এমন আল্লাহর শক্তিতে বিশ্বাসী হয়ে যেত আল্লাহ হয়ে যেত পুরা পৃথিবীর কারণ আল্লাহওয়ালা সে দেখবে কার চোখে আল্লাহর চোখে সে ধরবে কার হাতে আল্লাহর হাতে আল্লাহর হাত শক্ত বেশি না এটমালের হাত শক্ত বেশি আল্লাহর দৃষ্টি বেশি মানে দূরদর্শিতার সম্পন্ন বেশি সুক্ষ না ওই গোয়েন্দাদের দৃষ্টি ওদের স্যাটেলাইটের দৃষ্টি কিন্তু আমরা কি প্রভাবিত দাবি করি যে আমরা আল্লাহ কিন্তু আমার নিজের ভিতরেই আল্লাহর কিনাই বরত্ব নেই তা আমি আরেকজনকে আল্লাহর দিকে কিভাবে টেনে নিয়ে আসবো কিন্তু আল্লাহ তালা তো কি রাখবেন না বন কি থাকবে না বাঘ থেকে শূন্য থাকবে না আলহামদুলিল্লাহ কিছু ভাগ কি বনের সিংহ কি নেই বনের বন্ধা ধর্ম না যে হাজার শ্রী গালের জন্য একজন সিংহই কি যথেষ্ট তখন এই এক হাজার সিংহের শক্তি পেয়ে যাবে কারণ নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কে সিংহ আমাদের এখন দুঃখজনক অবস্থা হলো হয়তো সরানো সিটানো অনেকগুলো সিংহ আছে কিন্তু ওইগুলির নেতৃত্বে বসে আছে কোন গুলো শিয়ালগুলো এই জন্য কবি ইকবাল এটা বলেছেন যে ওই ব্যক্তির নেতৃত্ব মিল্লাতে জন্য মুসলমান কু পুরস্তারে সালাতিনে যারা লোকদেরকে শাসকদের কি বানায় পূজারি বানায় হ্যাঁ ফিতনায়ে মিল্লাতে মিল্লতে বায় বা ইমামত উস্কা जो लक नगद शक्ति पुजारी बनाएच शक्ति बिुदे विद्रोहरा सर्वोच्च जेहाल निजेरा शब्द गिरा व्यवहार करी हक कथा बोला सर्वोच्च की जिहद शक्तर बिुद्धे विद्रोह कर सर्वोच्च जिहद कत्य शक्ति बिुद्धे बोलार मुरुद नहीं तर बुद्धे सत्य बक्तव्य सत्य फतवा कथा बोलार मुरुद नाई हेरा दबी करी बेदात कर्म द्वारा अल्लाह तलाषल निर्धारण करें नाई সেই বিষয়ের জন্য সে আমল করতে থাকা এটা বেদাতে পারলামতো পূর্বের লোকেরা আমাদের পূর্বের লোকেরা কোন একটা ব্যবস্থাকে গ্রহণ করেছিলেন সাময়িক পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সাময়িক ভাবে তাদের সেই সাময়িক গ্রহণটা তারা ঘোষণা দেন নাই যে এটা বিকল্পের বিকল্প বিকল্প। সাময়িকভাবে আমি এখানে আত্মগোপন করে তারপরে আমি কি করব আমার যাব এইভাবে হয়তো আমাদের আঁকাবেরা বিভিন্ন পদ্ধতিগুলি বিভিন্ন আমলগুলো গুলো ধরেছিলেন কিন্তু এর অর্থ এটা না যে আল্লাহাল ঘোষণা দেওয়া কিতালের বিকল্প হিসেবে তারা ওই আমল গুলোকে চিরদিনের জন্য গ্রহণ করেছে ছিল কিন্তু পরবর্তীতে ওনারা গ্রহণ তারপরে বিভ্রান্তিটা কি হয়েছে দেখেন সাময়িক শরীয়তের কি ছিল না সরাসরি নির্দেশ ছিল হয়তো তাদের এই ব্যাখ্যার কারণে যে আমরা কেকালের পথে যাওয়ার জন্য এই অবস্থানটা গ্রহণ করেছি তারা হয়তো ব্যক্তিগত ভাবে কি করবেন পার যেতে পারেন কিন্তু আসলে কি এটা ব্যবস্থা ছিল निर्धारण कर पथबानिया करलो ग्रहण करलो मा कत आल तरह निर्धारण करा इत ग्रहण कर सन्तुष्टे যেহেতু পক্ষ থেকে এই জন্য এটাকে আম বানিয়ে ফেলেছে এমন ব্যাপক বানিয়েছে যে এটার দ্বারা আল্লাহর দেওয়া বিধানকে পরে নির্ধারিত বিধানকে তারা উপেক্ষা করা শুরু করে দিয়েছে ফামার আহা এর যথাযথ সীমা তারা রক্ষা করতে পারেনি এই ঘটনাটা কি এখন ঘটতেছে না ঘটতেছে না যদি চোখ খুলে থাকে তাহলে আমরা কি স্পষ্ট দেখতেছি এই বিভ্রান্তির বেদাতে বিভ্রান্তির মধ্যে আসছে আল্লাহ যে বিষয়কে যেই জন্য নির্ধারণ করেন এটা এর রাহবানিয়াতের পথেই হচ্ছে এখন কিভাবে দেখেন পুরো পৃথিবীর পরিচালনা রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা অর্থনীতি পরিচালনা এই সবগুলো এগুলোকে আমরা দিয়েছি কাফের মুশ্রিকদের জন্য দুনিয়াদারদের জন্য আর আমরা দিনকে সীমিত করে ফেলেছি কি জিকির তাসবির আল্লাহ বিল্লাহ বি আল্লাহ আল্লাহ হওয়া নির্ধারিত আল্লাহ আল্লাহ কাদের কে এখন আমরা মনে করি স্বাভাবিক যারা এইগুলো নিয়ে ব্যস্ত আছে যারা দুনিয়ার সামাজিকতার দুনিয়ার পরিচালনার রাষ্ট্র পরিচালনার দুনিয়ার যুদ্ধ বিগ্রহ দুনিয়ার এই বাস্তবতার সাথে কোনো কি সম্পর্ক নেই রাসুল সাল্লাহাম কি এমন ছিলেন কারো এই বিভ্রান্তি হতে পারে আল্লাহ হওয়ার ব্যবস্থা নফল আমল কি পরিমান করেন নফল আমলের কথাই জিজ্ঞাসা স্বাভাবিক যে রসুল সাল্লাম কি আমল করেন তো উনারা তো আসলে সাহাবাহি কার জীবন রসুলের জীবন তো ছিল এটা একেবারে মানে স্পষ্ট একটা খোলা পাতা খোলা মলাট খোলা একটা আর অনেক বেশি রাসুল সাল্লামের কিন্তু তাদের ওই মন মানসিকতা তাদের আবেগ অনুযায়ী মনে হয় পরিপূর্ণ তৃপ্তি তারা পায়নি এই রাসুলের ব্যাপারে আবার কোন একটা ত্রুটির চিন্তা করবে এই তারা ব্যাখ্যা নিয়েছে নিজেদের পক্ষ থেকে একটা যে আল্লাহ করে একজনে প্রতিজ্ঞা করেছে যে আমি কি না বিয়ে করব না সজ্জা গ্রহণ করব না আরামায়স গ্রহণ করব না এইভাবে আল্লাহ বিল্লা করে যাবো কারণ ঝামেলা এই বাচ্চা কাচ্চা একটা দায়িত্ব সংসার এরপরে উপার্জন এই গুলি দিয়ে তো আখেরাতের কাজের মধ্যে কি আসবে কিছু বিঘ্ন আসবে কিছু আসবে না সরাসরি তো আমি আখেরাতের কাজের সাথে জড়িত থাকতে পারবো না এই জন্য সে বিয়ে করবে না আরেকজনে চিন্তা করেছে যে আমি কি করব না গুস্ত খাব না মানে দুনিয়ার ভূগ বিলাসিতা মূলক যে ইয়াগুলো আছে খাবার আছে এইগুলো আমি আর গ্রহণ করবো কোন রকম জীবন বাঁচলে ডাল বাজ আরেকজনে ইয়া করেছে যে আমি কখনো কি করব না এই বিসানাইগা গা লাগাব না এক একজনে এক এক দিকের প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে গেছে আমি আল্লাহকে তোমাদের চেয়ে ভালো জানি এবং আল্লাহকে বেশি ভয় করে চলি আর আমার জীবনের অবস্থা হলো যে আমার স্ত্রী আছে আমি রাত্রে নামাজ ওপরি আবার কি করি বিশ্রামও করি এই স্বাভাবিক রাস হোসামের জীবনটা পরিপূর্ণ দেখেন আমাদের অবস্থাটা এখন কোন পর্যায়ে গেছে বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তির আমরা কি বানিয়ে ফেলেছি এখন যেটা সংশোধনী রাসুল হোসেন দিয়েছেন সেই রাহবানিয়তটাকে আমরা কি বানিয়েছি মানে আমাদের মন করা সেই রাহবানিয়াতটাকে আঁকড়ে ধরে দুনিয়াকে ছেড়ে দিয়েছি কাদের জন্য আর এই ব্যবস্থায় আমরা আল্লাহ আল্লাহ হয়ে পরিতৃপ্তির জীবন জীবনযাপন করতেছি আবার আবার দলিল দেখি যে দেখো আমাদের কোনো টেনশন নাই আমাদেরকে আবু জাহেলা দৌড়ায় না ফেরাও দৌড়ায় না দৌড়া তারা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এটার দলিল দেখি দিয়া যে দেখো পৃথিবীর আবু জাহেলরা আমাদেরকে কি করে না দৌড়ায় না আমাদের শত্রু আমাদের সাথে শত্রুতা রাখে না পৃথিবীর ফেরওরা আমাদের সাথে শত্রুতা রাখে না পৃথিবীর যে সমস্ত এই নম্রতা আছে ওরা আমাদের বিরোধী না এই জন্য লাফুন আলাহি মালাহু ইয়াহ আমরা বললাম আল্লাহ আল্লাহ যে আমাদের কোন ভয় চিন্তা নাই আর অপর দিকে যারা ওই বিষয়গুলি নিয়ে চিন্তা করে ফিকির করে তারা নিজেদেরকে প্রকাশই করতে পারে না সমাজের মধ্যে যারা বলে জেহাদ বলোল বলে এত নিজেরা প্রকাশই করতে পারে না এরা তো অন্টর ভিতরে শেষ করে দিয়েছে সারা পৃথিবী এর শত্রু ই একটা চিত্র উঠিয়েছে তারা ইসলামের আল্লাহ আল্লাহ হওয়ার একটা মানে বিকৃত রূপ সমাজের মধ্যে প্রচলিত হয়ে আস আমাদেরকে সঠিক ওলায়তের পথ দেখিয়ে দিন এবং সেভাবে আমাদের অন্তরকে আলোকিত করে দিন আল্লাহ মাঠে যেন আমরা সেই আলো নিয়ে উঠতে পারি রহানুল্লাহ